বিসমিল্লাহ রহমান জিনের আলোচনা আজকে আমাদের সামনে হবে সুরায় জিনের আলোচনাটা খুবই প্রয়োজনীয় একটা আলোচনা এজন্য যে আমাদের সমাজে জিন সম্পর্কে মানুষদের বিশ্বাস ধারণাটা বিভিন্ন এবং সহি ধারণাটা যেহেতু নাই তো যে ধারণাগুলো মানুষের মাঝে আছে এই ধারণাগুলো বিভ্রান্তিমূলক ধারণা মক্কার সমাজেও মক্কার মুশরেকদের জিনদের সম্পর্কে নানা ধরনের বিভ্রান্তিমূলক ধারণা ছিল জিন নাজিলের মাধ্যমে। এবং আরো বিভিন্ন সুরায় জিনদের সম্পর্কে বিভিন্ন আয়াত নাজিলের মাধ্যমে আসলে জিন সম্পর্কে এই বিভ্রান্তিমূলক ধারণাগুলো এটাকে সংশোধন করা হয়েছে তাই সুরায় জিন্ত আলোচনাটা সোনার উদ্দেশ্য এই যে বিভ্রান্তিমূলক যে সমস্ত ধারণাগুলো আমাদের সমাজে আমাদের মাঝে আছে সেই ধারণাগুলো এটা থেকে নিজেকে মুক্ত করা এবং কোরআন জিনদের সম্পর্কে যে ধারণাটা দিয়েছে সেই ধারণাটাকে গ্রহণ করা প্রথম আলোচনা তো এই যে সুরায় জিন नबीकरीम सोल्लामेर क्रीतरा यह बेपारे नाना धरण मत पावे मत तो यहां नबी करीम सोल्लाह आलिम सफर थे जख मक्कर दिखे आ তখন নাকলা নামক এবং সেই থেকে এরা কোরআনের উপর ইমান এনেছে সুরায় জিনের মাঝে আসলে এই সমস্ত জিন্দের আলোচনাটাই এসেছে কিন্তু আমরা দেখেছি দুইটা ঘটনার মাঝে একটা পার্থক্য আছে একটা পার্থক্য এই যে সুরায় আকাফে যে সমস্ত জিনরা কোরআনে কারি মের তালাওয়াত শুনে ইমানকে গ্রহণ করেছে এরা আসলে কিতাব ছিল ইতিপূর্বে বিভিন্ন নবীদের আগমন নবীদের শিক্ষা এ সম্পর্কে এদের একটা ধারণা ছিল জিনের যে সমস্ত জিনদের আলোচনা, এরা আসলে ছিল এটা এখানে পাওয়া যায় তাই এই আলোচনা থেকে এটা পরিষ্কার যে সুরায় জিনে যে সমস্ত জিনদের আলোচনা আর সুরায় আকাফে যে সমস্ত জিনদের আলোচনা এরা এক না বর্ণনায় যে উকাজ এর বাজারের দিকে আল্লাহর রসুল যাচ্ছিলেন সাহাবাহর ফেলা সহ তখন ফজরের নামাজের সময় হয়ে যায় আল্লাহ রসুল ফজরের নামাজ পড়ান कैक जन सहबी छाट हजरते हारे बफरे तो कौन छात्र বাজারের দিকে আল্লাহ রসুলের ভিন্ন কোন দাওয়াতি সফর ছিল যে সফরে কয়েকজন উপস্থিত ছিলেন তো এটা এটা কখন সময়ে আলোচনার দ্বারা এমন একটা সময়ে যে নবী করিম সাল আলাইহাল্লামকে রসুল হিসেবে দায়িত্ব দেওয়ার পর তো ইসুরাই পাওয়া যায় যে আসমানের সমস্ত দুয়ার বন্ধ করে দেওয়া হয় এর পূর্ব মুহূর্ত পর্যন্ত আকাশের বিভিন্ন কেন্দ্রে বিভিন্ন তোমার উপগ্রহে এরা বিচরণ করতে পারত। যেতে এবং সেখানে বসে তারা আকাশের যে ফেরেস তাদের আলোচনা ইত্যাদি কে শুনতে পারত তো সেই শোনা কথাগুলো এরা জমিনে এসে এটার সাথে আরো বিভিন্ন কিছুর মিশ্রণ করে এটার প্রচার এটার প্রচার করত তো নবী করিম সাল্লামকে আল্লাহ যখন রসুল হিসেবে দায়িত্ব দেন তার আগে থেকেই আকাশের দ্বার বন্ধ করে দেওয়া হয় সেই থেকে তারা এটার কারণ করতে ছিল করতেছিল যে এটার কারণটা কি কেন এত মানে পাহার ব্যবস্থা কেন সেই কারণ অনুসন্ধানেই তারা আসলে জমিনে বিচরণ করতেছিল বুঝতে চাচ্ছিল কেন কোথায় কি ঘটনার কারণে এই মানে খুব মজবুত নিরাপত্তার ব্যবস্থা করা তো এর দ্বারা বোঝা যায় যে নবতির একদম প্রাথমিক জমানাতেই কাছাকাছি জমানাতেই সুরায় জিনাটা নাজিল হয়েছে এ জিনার মাধ্যমে আমাদের সমাজে জিনদের সম্পর্কে এমন ধারণাও আছে জিন বলতে কিছু নেই সমাজের একটা বড় অংশ এরা এ দাবি করে থাকে জিন বলতে কিছু নেই এইসব কুসংস্কার অন্ধ বিশ্বাস অস্বীকার করার কোনো যুক্তি নেই কোরআনে করিমের আলোচনার দ্বারা জিনদের অস্তিত্বের সত্যতা এটাকে কি করা হয়েছে প্রকাশ করা হয়েছে এটাকে উপস্থাপন করা হয়েছে তারপরের বিষয় হলো যে জিনিস আল্লাহ জিন এবং ফেরেস্তাদেরকে আল্লাহ তালা আসমানি মাকলুক হিসেবে সৃষ্টি করছেন আর জিনদেরকে জমিনী মাকলুক হিসেবে আল্লাহ সৃষ্টি করছেন কিন্তু আকাশের মাকলুক ফেরেস্তা তারা জমিনে নামতে পারতো আবার জমিনের মাকলুক জিন্নাত আসমান পর্যন্ত যেতে পারতো আসা যাওয়াটা কি ছিল আয়াতে আমি মানুষকে সৃষ্টি করেছি কাকে বলে এটেল মাটি আর কি তোমার মনে করো খন্ড খরা থেকে আমি মানুষকে সৃষ্টি করেছি করেছি এই আয়ত্ত পরিষ্কার জিন্নাদদের সৃষ্টিটা মানুষ সৃষ্টির পূর্বে হয়েছে এছাড়াও কোরআনে কারিমে প্রায় ষাটটা জায়গায় কমপক্ষে কয়েকটা জায়গায় ষাটটা জায়গায় হজরত আদম আলি সালাম। এবং তাকে নিয়ে সেজদা করার নিয়ে ইবলিসের ঘটনাটা আলোচনা করা হয়েছে এই আলোচনার আদমকে যখন সৃষ্টি করা হয় তখন ছিল। আর আয়াতে বলা জিন্ন ইবলিস কি ছিল জিন ছিল তাহলে বুঝা গেল জিন্নাত এটা মানস সৃষ্টির পূর্ব থেকেই জিন্নাতের সৃষ্টি জিন্নাত ছিল আরাফের সমস্ত গোষ্ঠীরা দেখতে পায়। মিন হাইসু এমন ভাবে দেখে তোমাদেরকে দেখে। জিনদের সমিম থেকে আমরা এই ধারণা পাই যে না তাদেরকে দেখি না আচ্ছা তারপর ওরাকারিমের বিভিন্ন সুরার মাধ্যমে এই বিষয়ের আলোচনাটাকে পরিষ্কার করা হয়েছে যে উর্ধ্ব জগতে জিনরা উঠতে পারে এরকম না তারা উপরে উঠতে পারে এবং ঊর্ধ্ব জগতে অনেক দূর পর্যন্ত তারা যেতে পারে তার উপরে তারা আর যেতে পারে না তাদেরকে আর যেতে দেওয়া হয় না তারা যাওয়ার মতো ক্ষমতা তাদের আছে। উঠার মতো ক্ষমতা তাদের আসে কিন্তু তারা যেতে পারে না যেতে দেওয়া হয় না তাদেরকে উল্কা নিক্ষেপ করা হয় এই আলোচনাটা আমি এদের থেকে আকাশকে সময় হেফাজত করি ই্তার আকাস্তা মাহ তবে কেউ যদি ছৌ মেরে কিছু শুনে ফেলে আহু শিহা আবু মুখে সাথে উল্কা আকাশের উল্কা তাদেরকে কি করা হয় যে তারপর তারা যদি কিছু শুনে ফেলেব কথা বুঝছো এর দ্বারা এটা বুঝা যায় যে কি করতে পারে ব্যবস্থাপনা করেছি নক্ষত্রের দায়িত্ব হলো জিন্নাদ কি করা রজম করা আচ্ছা তারপর কোরআনে করিমের মাঝে এটা একটা ধারণা ছিল মানুষের জিনরা যেহেতু হয়ে গেল তো তিনি জিন্নাদ মাধ্যমে কাজ দিচ্ছিলেন মসজিদে আকসা তৈরির কাজে আকসাটা কারাম তৈরি হইছে আলহ ইসালামের আমাইমানের মৃত্যু হয়ে যাবে তো তার মৃত্যু হয়ে গেলে এই কাজ বাকি কাজকে দেখাশোনা করবে দেখাশোনার কেউ নাই আল্লাহ তালা ব্যবস্থা করলেন এই সুলাইমান আলিহি ইসালাম যে লাঠি লাঠির মাঝে ভর দিয়ে তিনি কাজ দেখতেছিলেন এই ভর দেওয়া গেছে। কাজ চলছে চলছে চলছে দিন যায় মাস যায় কাজ কি বিরতিহীন কারণ স্বয়ং বাস সুলাইমান দাঁড়িয়ে কাজ দেখছে এই অবস্থায় কাজ বন্ধ করবে কে কাজ বন্ধ হচ্ছে না একদম চলছে আর এদিকে নিয়ে দাঁড়িয়েছিলেন ঘনপুকার খাওয়ার দ্বারা লাঠিটা যখন ভেঙে গেছে লাঠিটা যখন ভেঙে গেছে হজরত সুলাইমানা আলহ ইসলাম গেছে তো তিনি পড়ে যাওয়ার পর তারা বুঝতে পারছে যে এ মানুষটা মরে গেছে এ মানুষটার এতেকাল হয়ে গেছে অফাৎ হয়ে গেছে তো এই অফাতের খবরটা তারা ততদিন পর্যন্ত পায় নাই যতদিন পর্যন্ত ঘনপুকা লাঠিটাকে খেয়ে শেষ করে নাই মা কি করতেছিল তািটাকে খাচ্ছিল খেতে খেতে খেতে খেতে ফালাম্মা খার যখন একদম খেয়ে শেষ করে তাকে ফেলে দিল তাবাইয় না তির তখন জিনরা তাদের কাছে পরিষ্কার তো এই আয়াত দ্বারা এই ঘটনাটাও পরিষ্কার করা হয়েছে না এরা কি জানে না বিভিন্ন চোরার আলোচনার দ্বারা এটাও মানুষের কাছে পরিষ্কার করা হয়েছে যে জমিনের মাঝে সবচেয়ে ক্ষমতা দিয়ে খেলাফত দিয়ে রাজত্ব দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন কাদেরকে মানুষকে এই আলোচনা গুলো দ্বারা আরো অনেক জায়গার বিভিন্ন আলোচনার দ্বারা এটা পরিষ্কার আল্লাহ একটা জীব মানে আল্লাহ তাল একটা বাকলুক কিন্তু তাদের ক্ষমতাও আছে কিন্তু খেলাফতটা জিন্দের এই জমিনের খেলাফত জিনদের না মানুষের জমিনের খেলাফতটা মানুষের জিনদেরপত দেওয়া হয় মানুষের চেয়ে তাদের এ জমিনের উপর প্রভাব করে তাদের যে নিয়ন্ত্রণ এটা মানুষের চেয়ে তো বেশি না আসলে জমিনের মূল নিয়ন্ত্রণ মূল চালিকা শক্তি জমিনটা আসলে চলে অগ্রসর হয় কাদের নেতৃত্বে মানুষের নেতৃত্বে এটা জিন্দের নেতৃত্বে না এখন দেখো এই বিষয়টা আলোচনা হয়েছে মক্কার মুশিরেকরা এই জিন্দের আল্লাহর তাই না তোমরা সুরাই আনা আমের একশো তোমার পাইবা ও যে সুরাকা আল এরা কি করতো জিনদেরকে আল্লাহর সাথে শরিক করতো ওই যে আল জিন্নি এরকম বাবা আল্লাহ সন্তান হিসেবে ঘোষণা দিত এই ছিল তাদেরকে ইয়া সুরেশার মাঝে ঘটনা আসছে আল্লাহালা জিজ্ঞাসা করবেন এদের অধিকাংশই জিন্দের প্রতি ইমানদার ছিল তাহলে কোরআন এই জিনিসটাকেও প্রকাশ করতেছে জমিনের অধিকাংশ মানুষ ইমান রাখি কি সেমান রাখে জানে যে আমাকে আল্লাহ আল্লাহ আমাকে ধরবো আমাকে গ্রেফতার করবো আমাকে এবং এই সুরায় জিনের মাঝে একটা আলোচনা আসছে যে আলোচনা দ্বারা আসলে সমাজের মানুষদের জিন সম্পর্কে তোমার মনে করো ধারণা বিভ্রান্তি সাল্লামের কাছে এ সান্ত্বনা বেশ করা যে জমিনের মাখলোক মানুষ আপনার দাওয়াত গ্রহণ করছে না কিন্তু আপনার এ দাওয়াতের ফলাফল জিন জাতি পর্যন্ত পৌঁছে গেছে আপনার এ দাওয়াতের এই কর্মসূচি এই দাওয়াত জিন্দের মাঝেও চলছে তারাও আপনার আনছে এই সুসংবাদটা পেশ করা এটাও ছিল সুরের জিনের এই আয়াত নাজিলের একটা লক্ষ্য সাথে সাথে এই সুরার দ্বারা এটাও একটা লক্ষ্য এটাও এই সুরার একটা দাওয়াত একটা মেসেজ যে জিন্দের সম্পর্কে আমরা যে সমস্ত ধারণাগুলো রাখি এই সমস্ত ধারণাগুলো ঠিক না যে তারা আটকা পড়তো বা চিন্তা করতো আজকে এখানে থাকতে হবে তাদের ধারণা ছিল এই সমস্ত খালি ময়দান কোনো না জিন জিন্দারের দখলে যেহেতু জিনের দখলে এই জায়গার পানি এই জায়গার কোনো কিছু যদি ব্যবহার করি এই জিনরা কি করবে তারা উচ্চ সরে সেখানে থাকতে চাই এই ধরনের ঘোষণা দি আর এই ঘোষণা দেওয়ার পর তারা মনে করতে জনমতি হয়ে গেছে তখন এই জায়গার সবকিছু আমি কি করতে পারি ব্যবহার করতে পারি এই আলোচনাটাও এখানে পেশ করা হয়েছে হেঁটে যায় মানুষের বিচরণ নাই কিন্তু মানুষ মনে করতেছে না এই সমস্ত জায়গা আমি যেই ঘর খালি এই ঘরে কে আছে জিন আছে পুরা রুম খালি এর একটা থাকুন কেমনি জিনেসা আমারে ধরবে এবং মানুষদেরকে বিভিন্ন কলা কৌশল সেই আকাশে গেছিল উল্কাপিনেপ হইছে চেহারাটা ভূতের কালার ধারণ করছে এখন তার ভূতের চেহারা নিয়ে মানুষদের কি করে এটা এমনি বললাম বিষয়টা এই তারাও মানুষদেরকে কি ভয় দেখানো শুরু করল আর এইভাবে তাদের অবাধ্যতা এটা আরো বেড়ে গেল এই বিষয়টা আলোচনা করা হয়েছে আবার এই সুরে এটাও আলোচনা করা হয়েছে জিন মানি সকল জিন দুষ্ট না জিন্দের মাঝেও কি আছে ইমানদার আছে সুরায় জিনের প্রথম আয়াত থেকে পনেরোতম আয়াত পর্যন্ত মূলত জিনদের আলোচনা ষোলতম ছিল কিন্তু ইমান আসার পর কি করতেছে এরা ইমানকে গ্রহণ করছে তারা বুঝতে পারছে যে না আসলে ইমানটাই সফলতা এই পুরনো আলোচনাকে বেশ করে মক্কাবাসীদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে তোমরাও जीवन के ग्रहण करो आल्ला तेस्टतम आयात पर्त नबी करीम सलीज इमान घोषणा इमानी दावत घोषणा যে শক্তি প্রয়োগ এটার উপর তাদের ধারণা ছিল যে মোহাম্মদ কয়েকজন অনুসারী নিয়ে সে তার এই কর্মসূচি চালিয়ে যাচ্ছে আমরা হলাম দলবাজ আমাদের দল বড় পাড়ায় পাড়ায় আমাদের সংগঠন আছে এদেরকে তো এক ঘোষণায় তোমার বন্ধুহীন না অসহায় আর বন্ধুহীন কারা উচিত বুঝতে কাফেরদের আরো কিছু আহ্বান ছিল আজাব নাজিল হবে তাহলে হয় না কেন जवाब आज आप जिल तो जब जब हाई नबी आप छरिए दिन ओल नबी आनी दावा मानुष्टर पोच আমার কাছে ওহি করা হয়েছে নিশ্চয়ই কোরআন কে মনোযোগ দিয়ে শুনেছে না একটি দল একটি দল শুনছে এইটা আল্লাহর নবী বলতেছেন আমার কাছে কি করা হয়েছে ওহি করা হয়েছে তাহলে নবী নিজে এদেরকে দেখেছেন তা না বরং ওহির মাধ্যমে জেনেছেন সকল के जिन एक दल कुरानुने पर तुभूति व्यक्त करते कुरान के सुनते पे आजबा मान एक नम्बर तरह अनुभूति व्यक्त करन আমরা যা শুনেছি পড়ার মতো বিষয়া এর বিষয়বস্তু যে সমস্ত আরবি ভাষা বুঝার মতো কি ছিল দক্ষতা ছিল তারবি ভাষী ছিল তাহলে জিন্ডা এরা মানুষের কথা মানুষকে শুধু দেখে তা না মানুষের কথাও বুঝে এই মানুষের কথাও বুঝে বরং জিনরা যে অঞ্চলের যারা অধিবাসী তারা সেই অঞ্চলের মানুষের ভাষা ভাষী বাংলাদেশের জিন্নাত্রা বাংলা ভাষী জাপানের জাপানি ভাষী আরবের জিন্নাত্রা আরবি ভাষী এটাও বোঝা গেল এবং আরবি ভাষী জনগণের ভাষা তারা বুঝে হয়তো বা আরবরা বাংলা ভাষা বুঝেন আরবের জিনরা কিন্তু তার আরবি ভাষা বুঝে আচ্ছা তারা কোরআনের ব্যাপারে তাদের অনুভূতি ব্যক্ত করছে ইলার রুশ দি সত্য পথের দিকে ইহাদি ইলার রুশ দি এটা সত্য পথের দিকে হেদায়তের দিকে মানুষদেরকে ডাকে ইহাদি যে কোরআনটা আহ্বান করে যে কোরআনটা ग्रहण कर दिखे डाके আমিহি তাই আমরা কোরআনের স্থাপন করেছি আর কখনো কাউকে সিরিক করব না শরিক করব না এর দ্বারা এটাও বোঝা যায় যে এই সমস্ত জিনগুলো এরা তোমার এমন ধর্মের অনুসারী ছিল যারা কি করতো শিরিক করতো এই সমস্ত জিনরা কি করতো করতো এই জন্যই তারা বলতেছে আমরা আর করতো করতো এর পরের মজার ব্যাপার দেখো আন্না যাদুরা তা আলা এটা শুনে জুমল যেহেতু আল্লাহ কথা আছে সাথে সাথেই বলতেছে ও কোন স্ত্রী সন্তান আমাদের রবের মর্যাদা সমুচ্চ আল্লাহ মর্যাদা কিুচ্চ তিনি কোন স্ত্রী কোন সন্তান গ্রহণ করেন নাই এর দ্বারা এটা বোঝা যায় যে তারা এমন ধর্মের অনুসারী ছিল যারা আল্লাহর জন্য এবং জন্য স্ত্রী এটা কি করতো সাব্যস্ত করতো এবং নবী করিম যে অংশটা দছিলেন সে অংশের মাঝে এমন কোন বিষয়ের আলোচনা ছিল যে বিষয়ে দ্বারা এটা বোঝানো হচ্ছিল যে আল্লাহর কোন সন্তান নেই আল্লাহর কোন শরীফ নেই এটা বুঝানো হচ্ছে। আচ্ছা দেখো ওয়ানাহু কানা ইয়াকুলু সাফীহুনা তারা তাদের অনুভূতি ব্যক্ত করছে ওয়ানাহু কানা ইয়াকুলু সাফীহুন আলাল্লাহি শাতাতাও আমাদের মূর্খ লোকগুলো আল্লাহর ব্যাপারে সীমার বাইরে কথা বলতো তারা বল যে আমাদের মূর্খ লোকগুলো এই নির্বোধ লোকগুলো আল্লাহর ব্যাপারে সীমাতিরিক্ত নষ্ট কথাগুলো কে তারা প্রচার করত অর্থাৎ আল্লাহর সন্তান আছে আল্লাহর বিবি আছে कानूष एन आल्लापारे मिथ्या करते मानुषर बेपारे मिथ्या करते तो, तो भावतमी ना অথচ এতদিন পর্যন্ত মানুষ জিনা আল্লাহর ব্যাপারে কি উক্তি করেছে মিথ্যা করে আমাদের কি কি করেছে মিথ্যার প্রতি পরিচালিত করেছে এই পর্যন্ত পর। তারা তাদের সমাজে যারা দুষ্টুম প্রকৃতির এদের দুষ্টুমির কারণ এটাকে আলোচনা করতেছে যে আমাদের এই বিভ্রান্তির জন্য মানব সমাজ দায় এটা জিন্নাবদের আলোচনা मानव मंडलोक आश्रय प्रार्थना करतो आश्रय जिन्नी मंडल जिन सम्प्रदायर लोक देर मानव रक्षा कर এই জন্য অহংকারী কাব্য আর মানুষ তাদের কাছে আশ্রয় চায়া তাদেরকে ক্ষমতার মালিক মনে করে ক্ষমতাসীন বানিয়ে এদের অহংকার আরো বাড়িয়ে দিয়েছে আল্লাহ কাউকে আল্লাহ মৃত্যুর পর কাউকে জীবিত করে তুলবেন না বলতেছে তোমাদের মতো ওরাও একই ধারণা করত। জিন্না তারা তাদের জাতিকে বলতেছে যে মানুষ তোমরা যেরম ধারণা করো আর জিন্দা হইতে পারে পাঠাবেন না এটা ছিল মানুষের ধারণা এই তোমার এই অনুসন্ধানী আলোচনাটা এটাও তারা পেশ করলো তারপর আসল আলোচনাটাই আসছে निश्चय पर्यवेक्षण कर हिया प्रहर द्वारा पूर्ण आकाश ता कठोर पार द्वारा पूर्ण आकाशे निरापत्ता मजबूत फवज नाह আর কঠোর পাহার দ্বারা আকাশটা কি পূর্ণ সবাই বুঝতেছ আকাশটা কঠোর পাহার দ্বারা পূর্ণ এটা আমরা দেখেছি এটা আমাদের পর্যবেক্ষণ बसारूह माका छब्द निश्चय बसे जेत मसारूह मीन मानी आकाशे আকাশের বসার স্থান সমূহে আমরা কি করতাম বসিয়ে যেতাম লিখতাম কিছু শোনার ইচ্ছায় এমন সময় ছিল আমরা কিছু শোনার ইচ্ছায় আকাশের বসার জায়গাগুলোতে বসতাম আর এখনের অবস্থা কি এখন যেই মনোযোগ সহকারে কিছু শুনতে চায় ইয়াজিদ লাহ সেই পায় সিহাবান রসদান শিহাবান রসদান প্রস্তুত কুলকাপি কেমন যেন আগে থেকে প্রস্তুত করে রাখা যাওয়ার সাথে সাথে কি করা হয় কিছু শুনতে পারতাম এখন আমরা না বসতে পারি না শুনতে পারি আমরা ওঠার সাথে সাথে আমাদের কি কি করা হয় রজম করা হয় না দিদি আর আমরা এটা বুঝতে পারছিলাম না কেন এরকম দুই কারণে এরকম হতে পারে না পৌঁছে তার জন্য অন্যথায় এটা হইতে পারে যে জমিন বাসীর জন্য কোন কল্যাণ এর সিদ্ধান্ত আকাশে হচ্ছে যার কারণে আকাশে এরকম নিরাপত্তার ব্যবস্থা আর আমাদের জানা ছিল না আমরা জানছিলাম না আশার নুন বিমান ফিল মানসিল আরো আশার নুন ফিল আরদি মানসিল জমিন সাথে কি কল্যাণেরমিন বাসীর সাথে তাদের রব কি কল্যাণের ইচ্ছা করছেন না জমিন বাসীর সাথে অকল্যাণের ইচ্ছা করা হচ্ছে এইটা আমরা বুঝতে পারছিলাম না ব্যাপারটা আমাদের নিশ্চিত এই জমিনে আল্লাহ থেকে আল্লাহর জমিনের রবের তরফ থেকে একটা কিছু সিদ্ধান্ত জমিনে আসছে সে সিদ্ধান্তটা কি এটা বুঝো সৎ কর্মশীল আর আমাদের মাঝে কিছু তার চেয়ে নিচু পর্যায়ের আমাদের মাঝে দুই ধরনের মানুষ আছে অনেকে ভালো কি খারাপ কন্যা তোরা দাদা তারা বলতো বিভক্তা যায় ভালো বলতে একটা কিছু আছে সেই ভালোর আমরা মুখাপেক্ষী ভালো বলতে একটা কিছু আছে আর সেই ভালোর আমরা কি মুখাপেক্ষী আন্না জনান্না আমরা বুঝতে পেরেছি আর আমরা কিছুতেই পলায়ন করে তাকে অক্ষম করতে পারবো না আমরা পালিয়ে তার পৃথিবীর বাইরেও যেতে পারবো না আমাদেরকে তার অধীনেই থাকতে হবে এটাও আমরা বুঝতে পেরেছি তাই যখনই আমরা সত্যকে হেদায়ত কি শুনেছি আমান্না বিহি আমরা তার প্রতি ইমানকে অর্জন করেছি আমাদের আমরা এটা যেহেতু বুঝতে পেরেছি আমরা হেদায়তকে গ্রহণ করেছি আমান্নাবিহী ইমানের ঘোষণা তারা তার জাতির সামনে বেশ করব। তারপর তারা বলতেছে প্রতি ইমানুকসানের কোন ভয় নাই ও রাহাবা তাদের অত্যাচারিত হওয়ার কোন ভয় নাই কাসিতুন। বলতেছে নিশ্চয় আমাদের মাঝে কিছু আছে আমাদের মাঝে আসলে যারা সুপদগামী যারা আসলাম তারা এই কল্যাণের পথ কে তারা বেছে নিয়েছে बर सत्य की ग्रहण करी तार निजे हेजायतर पथ के बेचे नहीं আর যারা বিপদগামী যারা অত্যাচারী জাহান নামের কি হবে ইন্ধন হবে তারা হবে। তাদের ঠিকানা হবে জাহান নাম আর আমাদের মাঝে যারা শপথের উপর চলবে তারা আল্লাহ তালার তরফ থেকে তাদের নোকসানের কোন ভয় নাই আল্লাহর কাছ থেকে তাদের না পাওয়ার কোন ভয় নাই তারা আল্লাহর কাছে পাবেই পারবে দেখো আর ইমের এই পর্যন্ত এদের কাছে যখন সত্যের দাওয়াত পড়ছে এরা ইমানকে গ্রহণ করে সত্য কে গ্রহণ করেছে এখন মক্কার মুশ্রেকদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে তোমরা যদি সঠিক পথের উপর আল্লা কাতি যদি তারা সঠিক পথের উপর দৃঢ় থাকতো যদি তারা সঠিক পথের উপর তাদের জীবনকে পরিচালনা করত লা আসকাইনাহুম মা আনগাদাকা আমি প্রচুর পানি তাদেরকে পান করাতাম পানির অভাব তাদের থাকতো না সূরা নোহের মধ্যেও গেছে না ইস্তাগফির রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইরসিলিস সামা আলাইকুম মিডরা একি আবছরা আমি প্রচুর নিয়ামত দ্বারা जानी एम तीन परीक्षा करी न्यामतवार उद्देश्य शुक्र गुजार करो कि करो नाटार एक परीक्षा नाम আল্লাহরণ থেকে আল্লাহকে ভাবা থেকে আল্লাহকে নিয়ে চিন্তা করা থেকে যারা তাদের মুখে ফিরিয়ে নেয় আল্লাহ চিন্তা বাদ দেও নিজের কাজ করো যারা বলে তাদের ঠিক নাকি দেখো এখন থেকে বলুন আমার কাছে ওই করা হয়েছে আন্নাল মসা জিদল নিশ্চয়ই পূর্ণ পৃথিবীটা আল্লাহর পূর্ণ পৃথিবীটা আল্লাহ খানা উদ্দেশ্যের মাঝে বলেন আমার জন্য পূর্ণ জমিনটাকে মাসাজিদ এবাদুল খানা হিসেবে আল্লাহ থেকে দিয়ে দেওয়া হয়েছে তোমরা ডাকবে না আল্লাহর সাথে কাউকে ডাকবে না এটা তো হওয়া উচিত আল্লাহর জমিনে আল্লাহ ছাড়া ডাকবো না কারণ জমিনটা কার তাকে ডাকার জন্য আল্লাহর সুতরাং জমিনের সিদ্ধান্ত এটা হওয়া উচিত যে আল্লাহ কাউকে ডাকুম না আর জমিনের অবস্থা এই যখন আল্লাহকে ঘেরাও করে ফেললো আপনি বলেন এদের সকলকে বলেন চতুর্দিকের সমস্ত কাফেরকে বলেন ইন্নামা আদ রি আমি আমার রবকেই ডাকি আমি ডাকবো বিহি আহাদা তার সাথে কাউকে আমি শরিক করবো আপনি বলেনা দেখো আমি তো আমার ক্ষমতা অকল্যাণের ক্ষমতা নিয়ে আমি প্রেরিত হই নাই আমি তো এক দাওয়াত নিয়ে প্রেরিত হয়েছি ওদ আল্লাহ আদো ওল আল্লাহ যে আল্লাহর দিকে ডাকি আমি দাওয়াত নিয়ে এসেছি ক্ষমতা নিয়ে আসি নাই কোন বরং তোমরাও আমার কোনো ক্ষতি কোনো কল্যাণ করার ক্ষমতা রাখো না রাখেন কে উল বলেন আল্লা মোকাবেলায় আশ্রয় দেওয়ার ক্ষমতা না, কেউ আমাকে বাঁচাতেও ক্ষমতা রাখে না আর আমিও তোমাদেরকে কল্যাণ করার ক্ষমতাও রাখি না তোমাদেরকে অকল্যাণ করার ক্ষমতাও আমি রাখি না আমি ক্ষমতা রাখিনা কল্যাণের আমি ক্ষমতা রাখি না তরফ থেকে সংবাদ পৌঁছানো এবং আল্লাহর তরফ থেকে বার্তা পৌঁছাতে আমি পারি আমি ক্ষমতা রাখি আল্লাহর বার্তাটা আল্লাহ সংবাদটা এতটুক আমি পারি শুধু পৌঁছে দিতে পারি এই পথ আল্লাহর এই পথে চলত সফলতা আর এই পথ বিভ্রান্তির এই পথে যদি যাও ব্যর্থতা এতটুকু শুধু তোমাদেরকে আমি বলার ক্ষমতা রাখি নিশ্চয় তাদের জন্য রয়েছে নাম জাহান্ন আগুন আবাদা জেঠায় তারা চিরকাল থাকবে হাতা এমন কি कार्यकारी द कारी सं कम कार संख कम ए तो बुजतेसोना कैक अनुसारे तारणा चिंता धारणा टाइम তাদের দেখতে পারবে বুঝতে পারবে মান সাহায্যকারী হিসেবে দুর্বল কে আকাল্লো আদাদা মান আকাল আদাদা সংখ্যায় কমকে সংখ্যায় যে কমকে আর সাহায্যকারী হিসেবে জানি না এই আমি জানা নাই আমার ওইটা আমার ব্যাপার না ওইটা আমার বিষয় না ওদের কথা আজাব না আসবে আসে না মাস যাচ্ছে বছর যাচ্ছে কি করুন অবস্থা তোমার আমাদের উপর তার জবাব আল্লাহ দিচ্ছেন নবীর মাধ্যমে আমি জানি না তু আদুলা যে তোমাদেরকে দেওয়া হয়েছে তা নিকটবর্তী আমি না তিনি তার অদৃশ্যের ব্যাপারটা কে কারো কাছে প্রকাশ করেন না নিজ জ্ঞানকে তিনি ছাড়া কেউ না। ইল্লাহ মানির তাজ রসুল बर प्रेरण करें रसुलहरी फिर तरह সুরক্ষিত করে তিনি রসুলদের যাতে করে তিনি জেনে নিতে পারেন রসুল পাঠানোর উদ্দেশ্য কি যেন তিনি নিশ্চিত হতে পারেন রসুলগণ তাদের दईमित ते, आयत् रेखे दईम तरह गोटावेश তার গোটা পরিবেশকে তার কাছে যা আছে সমস্ত কিছু ছুকে তিনি সকল কিছু কি গুনে হিসাব করে রেখেছেন আল্লাহ যা করেন সমস্ত কিছু হিসাব করে করেন একদম গুনে গুনে হিসাব করে করেন তাই নির্ধারিত কাজ निर्धारित पद्धति सम्पादन करें पूर्णांग आलोचनारे दावा तहिदे दावत शुद्धम तुम्हारे दायित्वशील आल्ला संबदा के पोसे देवार्ज्जन आल्लार संबद আল্লাহর আনুগত্যের উপর জীবন গড়ো আল্লাহর আনুগত্যের উপর জীবন গড়ার মাধ্যমেই তোমাদের দুনিয়ার জীবন এটা তৈরি করো আখেরাতের জীবনে সফলতা পাবে জিন ইনসান সকলের জন্য এইটাই আল্লাহ তালার তরফ থেকে মেসেজ আল্লাহর তরফ থেকে দেওয়া